আসাদ রদাহ হতে বর্ণিত তিনি বলেন ইবনুজুবাইর রাহু তালু আমাকে বললেন আয়সা রদাহতালহা তোমাকে অনেক হাদিস গোপনে বলতেন বলতো কাবা সম্পর্কে তোমাকে কি বলেছেন আমি বললাম তিনি আমাকে বলেছেন নবিসাল্লাসাল্লাম বলেছেন আয়শা তোমার কম যদি ইসলাম গ্রহণে নতুন না হতো ইবনুজুবাইর বলেন কুফর থেকে আমি তবে কাবা ঘর ভেঙে ফেলে তার দুটি দরজা বানাতাম এক দরজা দিয়ে লোক প্রবেশ করত আর এক দরজা দিয়ে বের হতো পরবর্তীকালে মক্কার আধিপত্য পেলে তিনি এরূপ করেছিলেন